সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফরুলচিতার ইমানের বিষয়টি আলোচনার পরে মালাইকে দুর ইমান কিভাবে আনতে হবে সে বিষয়টি তিনি তুলে ধরেছেন তিনি বলেছেন যে আমরা রাখি। এই ইমানের বিভিন্ন পর্যায় তিনি আলোচনা করেছেন আমরা গত কয়েকটি পর্বে মালাইকে দুরভর ইমান কিভাবে আনতে হবে সে বিষয়টি তুলে ধরেছি গত পর্বে আলোচনা করেছিলাম আদম আলাইসালাম সৃষ্টির সাথে মালাইকাদের একটা সম্পর্ক জড়িত হয়ে গেছে আল্লাহ তালা যখন আদমকে সৃষ্টি করবেন সিদ্ধান্ত নিয়েছেন তিনি তখন তিনি মালাইকেদেরকে তা জানিয়েছিলেন জানানোর পরে তারা বলেছিল যে আপনি কি দুনিয়ার বুকে এমনকি সৃষ্টি করবেন জমিনের বুকে যা সেখানে ফেতনা ফাঁসা সৃষ্টি করবে কিন্তু আল্লাহতালা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না আমি অনেক কিছু জানি যে জন্য আমি সৃষ্টি করতে যাচ্ছি তাদেরকে সেই বিষয়টি তোমরা জানো না তাহলে বোঝা গেলো আল্লাহ তালা বনিয় আদমকে আদম আলাহিসামকে সৃষ্টির সময়ে মালাইকেদের সাথে জিজ্ঞাসা করেছেন বিষয়টি নিয়ে আবার আল্লাহ আল্লাহতালা আদম আলাহিসামকে সৃষ্টির পরে মালাইকে দিদি তাদেরকে সম্মানের চেষ্টা করিয়েছিলেন অর্থাৎ মালাইকারা তাদেরকে আদম আলা সম্মান করেছিল ইবলিজে দা করেনি আমরা এই বিষয়টি গতভাবে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব আদম আলা সাল্লাতামের সাথে মালাইকেদের আর কি সম্পর্ক ছিল এবং বনি আদমের সাথে মালাইকেদের আর কি সম্পর্ক ছিল আদম আলাকে সৃষ্টির পরে আল্লাহ তালা বললেন যে যাও তুমি গিয়ে দেখো ওখানে কিছু মালাইকারা বসে আছে ওদের কাছে যাও গিয়ে তাদেরকে সালাম দাও তাদেরকে সালাম দাও তারা কি জবাব দে সেটা তুমি দেখাও সেটা তোমার সম্মান তোমার তোমার তোমার জন্য এবং তোমার সন্তান অনাগত সন্তানদের জন্য সেটা সেটা এই এইরকম সম্ভাষণ হিসাবে গ্রহণযোগ্য হবে বা সেটা গৃহীত হবে সে বিষয়টি তোমরা তুমি দেখো তিনি গিয়ে তাদেরকে সালাম করলেন আসসালাম আলাইকুম বললেন তখন তারা জবাবে বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারাও এটা বললেন ও রহমতুল্লাহ বাড়িয়ে দিনও প্রচলিত বর্ণিত হয়েছে অনুরূপ ভাবে আদম আসালসাল্লামকে সারা জীবন মালাইকেরা দেখে রেখেছেন এবং যখন তিনি মারা যান তখন কি করবেন তার সন্তানরা বুঝতে পারছিল না যে প্রথম মৃত্যু আদম আল্লাহলামের দুনিয়ার বুকে প্রথম মৃত্যু কি করবেন তখন মালাইকার যখন আদম আলা মৃত্যু হলো তখন ফেরেজ তারা তাকে গোসল দেয়ালো ধুইল পরিষ্কার করল পানি দিয়ে উইতরান বেজর বেজর সংখ্যায় অর্থাৎ তিন পাঁচ এরকম বেজর সংখ্যায় আল হাদু এবং জমিনের বুকে তার জন্য কবর এবং তারা ইমাম হাকেম তার মোস্তাদ বর্ণনা করেছেন এবং মোরজাম ইমাম তবরানি তার মোরজামুল আহ সাথে বর্ণনা করেছেন হাদিসটি অনুরূপ ভাবে মালাইকার আদম আলাইসালামকে गुरुतर कर बनी आदम के बनी आदमी मालायक निबिड़ कमिड़ माल सम्पर्क बनी आदमी मालायकारा बनी आदमे सृष्टिर समय कि निर्देशना प्राप्त हन एक मानुष जन मायर पेटे थे तरह मालाईक सम्पर्क जड़ित अबुदर देू ब সহি মুসলিমে হাদিসটি এসেছে তিনি বলেন ইজ আমার রাবিনতে ইস নেতা ও আর বাউাইলা যখন কোন বীর্যের বিয়াল্লিশ দিন পার হয় মায়ের পেটে বাল্লাহ ইলিহামা লেখান আল্লাহ তালা সেখানে তার জন্য সেই সেই বীর্যের কাছে একটি ফেরিস্তা পাঠান মায়ের পেটে ফা সেটাকে সে পরবর্তীতে সেটাকে রূপ দান করেন বিয়াল্লিশ দিনে পূর্ণ রূপ পায় না ফা বলা হয়েছে এখানে আমরা অনেক সময় হাদিসের অর্থ বুঝতে ভুল করি এখানে বর্ণাকারী সংক্ষেপ করেছেন অর্থাৎ রূপ দান করেন যখন পর্যন্ত নির্দেশনা আসবে এসেছে তারপর ওয়াখালা তার কান সৃষ্টি করেন ওয়া বাসার চোখ সৃষ্টি করেন ওয়া জিলজাহা চামড়া সৃষ্টি করেন ওয়া লাঠমাহা গোস্ত সৃষ্টি করেন এদোয়া মাহা হাড্ডি সৃষ্টি করেন এ এসবই করেন ধীরে ধীরে দৃঢ় প্রকৃতিতে যেভাবে আল্লাহ তার নির্দেশন সেভাবে করেন অর্থাৎ মানুষের তৈরি মানুষের মায়ের পেটে জমা হওয়ার ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা সাল্লাম বলেন তারপর ফিরে বলেন আয় রি হে রব দ্যা এরকম পুরুষ বানাবো না মহিলা বানাবো না মেয়ে সন্তান না ছেলে সন্তান কোনটা বানাবো রব্বু কামায় আল্লাহ যা ইচ্ছা তিনি সেটা ফয়সালা দিয়ে থাকেন এবং সেটা অনুসারে ফেরেস্তা সেটাকে তৈরি করেন মালিক মালাক মালাক আর আর সেটাকে কি করতে হবে সেটা লিখে নেন এটা একটা হাদিস যা সহিম বর্ণিত হয়েছে হাদিসটির অর্থ অনেকে বুঝতে ভুল করে থাকেন তারা মনে করেন চল্লিশ দিনের প্রতি কমপ্লিট হয়ে যায় না চল্লিশ দিনে মালাইকা সেখানে যান ফেরেস্তা যান যে গিয়ে সেটাকে রূপ দেওয়া শুরু করেন এবং সর্বশেষ পর্যন্ত একশো বিশ দিনে সেই রূপটা শেষ করেন অন্যিবর্ণ করেছেন তিনি সত্যবাদী এবং তাকে সত্যান করা হয়েছে তিনি বলেছেন তোমাদের কারো তোমাদের কারো সৃষ্টি তার মায়ের পেটে চল্লিশ দিনে একত্রিত করা হয় অর্থাৎ সৃষ্টি মায়ের পেটে চল্লিশ দিন বীর যাওয়ার পরে চল্লিশ দিনের মধ্যে সেটা একটা রূপ পরিগ্রহ করে সেটা একটা সন্তান হবে কি হবে না সে অবস্থায় যায় আলাকাতা মিসি তারপর পরবর্তী চল্লিশ দিনে সেটা জোকের আকার ধারণ করে সেটা লেহ রেহেমের অর্থাৎ গর্ভাশয়ের মধ্যে আটকে যায় যেটা পড়ে না নষ্ট হয় না অর্থাৎ সেটা সন্তান হবে বাচ্চা হবে সে অবস্থায় পৌঁছে যায় তারপর মালাকে মালাক পাঠানো হয় ফেরেস্তা পাঠানো হয় ওয়ু ফো তিন চল্লিশে একশো বিশ দিন পার হওয়ার পরে তাতে রু ফুঁকে দেওয়া হয় ওয়ুকমারুবে আর কালিমা তিন আর বা তখন নির্দেশ তিন হয়। কি খাওয়া দাওয়া করবে তার আহার কি হবে সে জিনিসটা লেখা হয়ে যায় ও আজাল আহ সে কতদিন বাসবে সেটা লেখা হয় ও আমাল সে কি আমল করবে সেটাও লেখা হয় ও শাকিউন ও সাইদন সে কি সৌভাগ্যবান হবে ইমানদার হবে সাইদুন ভাগ্য হবে নাকি আও সাই না হয় ইমানদার হবে সৌভাগ্যবান হবে সেটাও লেখা হয় চারটি জিনিস লেখা হয়ে যায় এই লেখার কাজ করে মালাইকারা তাহলে দেখা গেল মালাইকার আমাদের জীবনের সাথে ওতপ্রোথ জড়িত দুনিয়াতে আসার আগ থেকে মায়ের পেট থেকে তাদের কর্মকাণ্ড শুরু হয়ে যায় শুধু তাই নয় মালাইকাদের সাথে আমাদের আরেকটা জিনিস বিশেষ গুরুত্বপূর্ণ অংশ জড়িত আছে তা হচ্ছে মালাইকারা আমাদের বিভিন্ন সময় হেফাজত করে থাকেন আল্লাহর নির্দেশে বিভিন্ন বিভেদাবাদ থেকে তারা হেফাজ করে থাকেন এবং সংরক্ষণ করে থাকেন আমাদের কর্মকাণ্ড তোমরা যা করো কোন আল্লাহর কাছে গোপন থাকে না তোমাদের মধ্যে যারা কথা গোপন করে অথবা প্রকাশ করে অথবা রাতের অন্ধকারে কিছু করে অথবা দিনের বেলা কিছু করে সবই আল্লাহর কাছে সমান আমাদের কাছে গোপন থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে বলছেন লাহুবা খালফিহি আল্লাহর কিছু ফেরিস্তা আছে যারা পিছু নেয় যারা বন্দার পিছু সামনে থেকে পিছন দিক থেকে সব দিক থেকে তারা তা বন্দার খেয়াল রাখে ইয়াট ফাজু রহমিন আমদুল্লাহ যাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নির্দেশে বান্দাকে হেফাজত করবে বন্দা কোনো সমস্যা হলে সেটা দেখাশোনা করবে কোন সমস্যা আছে সেটাতে উত্তরণের জন্য আল্লাহ বন্দাকে সহযোগিতা করেন এই মালাইকাদের দশ এবং এগারো নম্বর আয়াত বর্ণিত হয়েছে এখানে বলে সমস্ত মালাইকাদেরকে যারা সামনে পিছন থেকে সবসময় বান্দার আশেপাশে আছে বিভিন্ন বিফদ থেকে হেফাজত করে শয়তানের আক্রমণ থেকে এবং জিনের আক্রমণ থেকে অনুরূপভাবে বিফদ আফত থেকে হেফাজত উদ্দিন আল্লাহর পক্ষ থেকে তারা নিয়োজিত আছেন এরা আল্লাহ তালার নির্দেশনা মোতাবেক সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেন যখন আল্লাহর নির্দেশ আসে কাউকে বিপদে পড়ার একটা নির্দেশনা আলো নির্ধারিত থাকে তখন তারা দূরে সরে যায় কারণ সেটা আল্লাহর নির্দেশ যেন বাস্তবায়িত হতে পারে খেয়াল রাখেন অন্য সময় তারা সম্পূর্ণরূপে বান্দার হেফাজদের নিয়োজিত থাকেন তাহলে আল্লাহ আমাদের সৃষ্টির পরে দুনিয়াতে আসার পরেও আমাদের হেফাজদের জন্য মালাইকাদের একটি দায়িত্ব দিয়ে দিয়েছেন তারা হেফাজদের কাজ নিয়োজিত আছে এর বাইরে তৃতীয় যে কাজটি মালাইকারা করে থাকেন বনিয়দমের জন্য তা হচ্ছে যে আল্লাহ বনিয়া দমের কে জন্য যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন তাদের কাছে ওর্হি নিয়ে অর্ি প্রেরণ করে থাকেন তাদের কাছে অর্িফেরণ করে থাকেন সে অর্িটা নিয়ে আসেন মালাইকারা মালাইকারা ফেরেস তারা সে অর্ি নিয়ে আসে নবী এবং রাসুলদের কাছে নবী এবং রাসুলদের কাছে ওহিন নিয়ে আসেন কোরআনকারিম এই জন্য আল্লাহ তালা জিবরিল আলহ সালাতামকে এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন قل من كان عدو لجبريل فإنهو نزله على قلبك بإذن الله مصدق لما بأي نگه دائي بولون هي نوبي جارا شترو حب جبريل تادر شتو تر کنو ملوحنا لكنو إر ارتو نهي كارن حدش فإنهو نزله على قلبك تيني تو اپنار انتر نازل کرن قرآن کے باني كي الله روحي نیاشن الله الله روحي ندد شتاني آشن مصدق لما بين نگه এর পূর্বে যে সমস্ত কিতাব নাজির হয়েছে সেগুলিকে সত্যায়ন করে অর্থাৎ নবীর এসেছেন সবাইকে সবাই জিব্রাইল নিয়ে যারা শত্রুতা পোষণ করে তারা ইমানদার হতে পারে না তারা কাফের আল্লাহ তালা বলে বুঝাই চাইলাম আমাদের এটা যে বনী আদমের কাছে বনি আদমের কাছে হেদায়তের জন্য আমি যখন কিতাব প্রেরণ করতে চাই তখন এই মালাইকাদের ব্যবস্থা করে থাকি মালাইকার এই আদমের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তাদের কাছে হেদায়তের নিয়ে যায় এবং তাও রাসুল এবং আমিন রুহুল আমিন এক কিতাব নিয়ে নাজিল হয়েছে আলা আলবিকে আপনার অন্তরে মঞ্জুরিন যাতে আপনি আল্লাহ পক্ষ থেকে এই কাফের মুশ্রেক এবং যারা আল্লা আল্লা তাল বন্দাস তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করাতে পারেন এই কোরআনের মাধ্যমে এই বাণীর মাধ্যমে অর্হির মাধ্যমে আল্লাহ তালা এই নাজির করেন ফেরেস্তাদের মাধ্যমে সেটা নাজির করে থাকেন ফেরেস্তারা এই বাণী নিয়ে আসে আল্লাহ নবী এবং রাসুলদের কাছে জিব্রি আলাহ সাল্লা যুগে যুগে কাজটি পালন করেছেন কি আমাদের নবী মোহাম্মদ রাসুল উল্লা সাল্লাম তার কাছেও জিব্রিল আলাহ সাল্লামিয়ে এসেছিলেন ابن عباس رضي الله عنهما بينما جبريل قاعد عند النبي صلى الله عليه وسلم سمع نقيدا من فوقه فرفع رأسه فقال هذا باب من السماء فتح اليوم لم يفتح قط الا اليوم فنزل به منه ملك فقال هذا ملك نازل الى الارض لم ينزل قط الا اليوم فسلم قال ابشر بنورين اوتيتهما لم يوتهما نبي قبل فاتحه الكتاب وخاتم سوره البقره لن تقرا بحرف منهما الا اتيتا اتيتا مسلم الحديث صحيح مسلم الحديث যেটা হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বসা ছিলেন মুহাম্মদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম এর কাছে এমন সময় তিনি একটা শব্দ তিনি আর কোনদিন এগুলি পড়লে আল্লাহ সেগুলি অনুসারে আপনাকে দান করবেন যে পড়বে তাকে দান করবে তবে বোঝা গেল জিবিলাম সাথে সাথে অন্য কোন মালাই আল্লাহ সেই দায়িত্ব দিয়ে থাকেন যেমন এই মালাইকাকে এই ফেরেস্তাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। নবীরা এই এই কাজ দায়িত্ব দিয়েছিলেন আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হন এবং মানুষের কাছে সেটা প্রকাশ করে থাকেন কিন্তু সেটা নিয়ে আসেন মালাইকারা সেটা নিয়ে আসেন ফেরেস্তারা ফেরস্তাদের এই দায়িত্ব বনি বনিয়দমের সাথে বনিয়দম হেদায়তের জন্য তারা সেটা পালন করে থাকেন তবে একটি কথা মনে রাখতে হবে এটা যে যাদের কাছে আসে বা নবী ফেরেস্তা আসে তারাই নবী হতে হবে জরুরি নয় কারণ অনেকের কাছে আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছেন কিন্তু তারা নবী রাসুল নন যেমন আল্লাহ তালা মারিয়ামের কাছে পাঠিয়েছিলেন এবং আল্লাহ তালা এক অন্ধ বোধি অন্ধ অন্ধের কাছে পাঠিয়েছিলেন ফেরস্তা পাঠিয়েছিলেন কিন্তু তারা নবী নন অনুরূপভাবে আল্লাহ তালা কোন ওই ব্যক্তির কাছে পাঠিয়েছেন যে ব্যক্তি তার ভাইকে ভালোবাসে সে পথে পাঠিয়েছিলেন মালাইকা মালাইকা তার সাথে কথা বলেছেন সুতরাং যাদের কাছেই মালাইকা পাঠাতে তারা নবী রসুল্লাহ ধরি নয় কিন্তু আল্লাহ তালা এই মালাইকাদে বনী আদমের কর্মকাণ্ডে বিভিন্ন সময় সহযোগিতা করেন সেটাই প্রমাণ করে অনুরূপভাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে মালাইকারা ওহিনী আসতেন বিভিন্নভাবে কখনো কখনো সুর মানুষের সুরতে আসতেন কখনো কখনো একেবারে পূর্ণ অবয়ব নিয়ে আসতেন জিবরি আলাহিস্লাম কখনো কখনো তিনি তার অন্তর মানুষের অন্তরে ঢেলে দিতেন অন্তরে ঢেলে দিতেন কাছে আমরা দেখতে পাচ্ছি মালাইকাদের সম্পর্ক ওতভোধভাবে জড়িত এই ওতভাবে জড়িত হওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম কাছে একজন মুস্তাশির একজন পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন পরামর্শদাতা সবসময় ভালো কাজে পরামর্শ দিতেন জিবরিল আমিন রসল্লাহ সাল্লামের কাছে পরামর্শের কাজটি করতেন যখনই কোনো বিষয়ে পরামর্শ দরকার হতো রসল্লা সাল্লাম জিবিলকে জিজ্ঞাসা করতেন তাহলে বোঝা গেল আমাদের কাছে যে মালাইকারা আমাদের জন্য আমাদের ভালো চান আমাদের কল্যাণ চান আমাদের যেটা ভালো হয় সেটা তারা করতে চান এবং আমাদের জন্য তারা হিতকারী এবং তারা আমাদের হিতাকাঙ্ক্ষী এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে ইনশাআল্লাহ এই আমরা পরবর্তী আরেকটি পর্বে আরো আলোচনা করব তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত